সলা সঈদুল নবীনা মহমদাল ইম আবাদান সেটা আমরা এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারবো অনেকে মনে করেন যে না শরীয়তের অনেক বিধানগুলো কঠিন হ্যাঁ আমাদের দিকে খেয়াল করা হয়নি মনে হয় আমাদের দুর্বলতার দিকে না সেটা কখনো হয়নি বরং রসুল আকরম সাল্লাম আমাদের প্রতি রসুলের নিজের অনেক সময় এমন হয় যে রসুল আকরম সালাম কোনো আমল ছেড়ে দেন মানে সেটা করছেন না অথচ অথচ তিনি চাচ্ছেন তার পছন্দ লাগে যে এই কাজটা তিনি কন্টিনিউ করবেন কিন্তু কেন করছেন না সেটা বলে যে হাসিয়া তাই বল যে এই ভয়ে যে উনি যদি করতে থাকে মানুষ করবে শেষ পর্যন্ত আর এই কারণেই তো আমরা জামাতে রেগুলার করেন নাই কারণ কি দুই তিন দিন করে তারপর কেন আপনার বন্ধ করে দিলেন কারণ দেখলেন যে প্রথম দিন কিছু সংখ্যক সাহা ওনার পিছনে পিছিয়ে দ্বিতীয় দিন খবর শুনে আরো বেশি সংখ্যক আসলো তৃতীয় দিন তো একবার সবাই আসে উপস্থিত হইল তিনি দেখলেন যদি চালিয়ে দেওয়া হয় তাইলে এক সময় এই নামাজটা ফরজ করে দেওয়া হবে কিন্তু তার জন্য কষ্টকর হয়ে যাবে এই কারণে রসুল আকরাম যদিও চাইতেন তারপরও আমলটা আরও কি আপনার কন্টিনিউ করলে ভালো মনে করতেন কিন্তু তারপরেও করেননি এরকম ভাবে এসার নামাজ রসুল আকরমসাহ আর খাদিসে বলেছিলেন যে আমি যদি মনে না করতাম যে আমার মতের জন্য কষ্টকর না হবে তাইলে আমি এশান নামাজকে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে তাইলে এইগুলো হচ্ছে রসুল আকরম সাহায্য যে আমাদের প্রতি কত দয়াবান ছিলেন এই কারণে আমরা অবশ্যই মনে করব যে শরীয়ত যেটা প্রমাণিত রসুলের মাধ্যমে আমাদের নিকটে এসেছে সেটা অবশ্যই আমাদের সার্বিক অবস্থার দিকে খেয়াল করেই সেটাকে বিধান করা হয়েছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য শরীয়তের বিধান করা হয়নি বরং সেটা আমাদের প্রতি খেয়াল রেখে হ্যাঁ আল্লাহর বিধি মানা এবং আল্লাহর আনুগত্যটা প্রমাণিত করা হ্যাঁ সেটাই আসল উদ্দেশ্য যদি কিছু খাটনি হয়ে থাকে সেই খাটনি ছাড়া তো আল্লাহর আনুগত্য বাস্তবায়িত হবে না কিন্তু যতটুকু সাধ্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমাদের আপনার সুযোগের দিকে আমাদের সুবিধার দিকে আমাদের প্রতি দয়া করার চেষ্টা করেছেন এটাই হচ্ছে আসল কথা এই কারণে আমরা অবশ্যই রসুলকে প্রিয় মনে করে রসুলের বিধানগুলোকে আমাদের জন্য কল্যাণকর মনে করে সবাই আমরা সেগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তফিক দিন ওয়াসল্লাহ আলাহ নবী মহম্মদ আল্লাহ কি বলছ